রহমান রহিম আল্লাহ তালার নামে বলেছে এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনে পেছনে মানুষদের নিন্দা করে যে কাড়ি কারি অর্থ জমা করে এবং যথাযথভাবে তা গুনে রাখে সে মনে করে তার অর্থ তাকে এ দুনিয়ায় স্থায়ী করে রাখবে বরং নির্ঘাত অল্প দিনের মধ্যেই সে চূর্ণ বিচূর্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে তুমি কি জানো বিচূর্ণকারী আগুন কেমন এ হচ্ছে সম্পদ রভীদের জন্য আল্লাহ তালার প্রজ্বলিত এক আগুন যা এত মারাত্মক যে মানুষের হৃদয়ের উপর পর্যন্ত পৌঁছে যাবে গর্ত বন্ধ করে তাদের উপর ঢাকনা দিয়ে রাখা হবে যেন খুলে না যায় সেজন্য উঁচু উঁচু থাম দিয়ে তা গেঁড়ে রাখা হবে